विभिन्न दिक्क सम्पर्के आलोचना सुन आशा करीकृत हबेंवंब् अल्लाहर दिन शिक्षा करार फरज पालन करबें तरह फीन और दुनिया पाथे संग्रह कर ईशा आल्लाल्लाह तौफिक दें आज के तोफिक देन। आजके से ही धारावाहिक आलोचनार एक पर्व आजकल आलोच्य विषय हल मानुष निजे कमाई ना करपर धन चूरी खेते चाय डाकती खेते चाय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 পকেটে হাত দিয়ে বা ব্লেড মেরে আপনার টাকা হাতিয়ে নেয় ভারী পক্কহস্ত এরা বাসে ট্রেনে বা কোনো ভিড়ের জায়গায় একটু বেখেয়াল হলেই আপনার পকেট কাটা গেছে গাট কাটা গেছে এবং পকেট খালি হয়ে গেছে কত হীন ও দুসাহসিক সেই চোর যে কবর খুঁড়ে লাশ চুরি করে লাশের কাফন চুরি করে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম এমন চোরকে অভিশাপ করেছেন চোর অভিশপ্ত এটি একটি সামাজিক মহা অপরাধ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 সুন্দর করতে সচ্ছল করতে পবিত্র করতে এবং যে অর্থ আপনি সঞ্চয় করবেন সে অর্থকে বর্ধনশীল করতে সেই অর্থ আপনার হেফাজতে থাকবে সেই অর্থ নষ্ট হতে দেবে না ইসলাম ইসলাম মানুষের প্রতি বড় দয়াদ্ধ এবং মানুষের প্রতি বড়ো করুণাময় ইসলাম মানুষের জন্য করুণা কিন্তু অধিকাংশ মানুষ জানে না যে ইসলাম কী জিনিস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 নাকি ছটা আনলে আর বাকি বিশ্বাস না ইমান থাকবে না ছটা হচ্ছে রুকুন রুকুন মানে কি খুঁটি দেওয়াল থাকতে পারে আশপাশে অনেক জিনিস থাকতে পারে যার উপরে ইমান রাখা জরুরি তারপরে ইমান না রাখলে ইমান থাকে না মানুষের ছটা রুকুন যখন আপনার মধ্যে থাকবে প্রত্যেক বিষয়ে যখন আপনার ইমান থাকবে আপনি মোমেন মানুষ কিন্তু এমন একটা কাজ করে বসলেন যার ফলে আপনার ইমান কি হয়ে যেতে পারে উড়ে যেতে পারে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 থাকা অবস্থায় ব্যবচার করতে পারে না তার মানে কি যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন্ট তৌহিতবাদী কিন্তু বাস চক্রান্তে পড়ে গেছে ব্যবচার করছে যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে ততক্ষণ তার কাছে না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন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 आज आप रे सचार सकाल साढ़े पढ़ुपालक नाम जिन्हें मान पर दुनिया मानस केल्लाश मेरा कर मध्य चिंता करे और गवेशा कर देखे अनुष्ठान छाय परी अनुष्ठान पिसाए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 যতক্ষণ সে ব্যবচারে লিপ্ত থাকবে তার ইমান যদিও সে মোমেন করছে। যতক্ষণ সে চুরি অবস্থা চুরি করছে চুরি করা অবস্থায় থাকবে ততক্ষণ তার বুকে ইমান থাকতে পারে না ইমান বেরিয়ে যায় তার মানেই হচ্ছে যে কোনো মোমেন চুরি করতে পারে না কোন মোমেন প্রকৃত মোমেন ব্যবচার করতে পারে না না আর কোনো মোমেন মদ খেতে পারে না যে অবস্থায় সে মদ খায় সে মোমেন থাকতে পারে না মোমেনের কাজ না চুরি করা একটা কদর্য আচরণ এ আচরণ কোন মুমিন করতে পারে না কোনভাবেই যে কোনো জায়গা থেকে সে চুরি করতে পারে না সুতরাং বুঝতেই পাচ্ছেন বোখারি মুসলিমের হাদিস কত বড় গুরুত্বপূর্ণ যে চোর যখন চুরি করে তখন তার বুকে ইমান থাকে না যে মক্কায় হাজিদের সামান চুরি করে মক্কায় হাজিদের সামান চুরি করা হাজি সাহেবরা হজ করতে যায় সঙ্গে টাকা পয়সা নিয়ে যায় না আর সেখান থেকে চুরি করতে সুবিধা হয় কারণ সেখানে তার সবাই মানে ভালো জায়গায় থাকতে পারে না হোটেলে থাকতে পারে না অনেকে বাইরেই রাস্তাতে রাত কাটায় রাস্তার ওপরেই প্ল্যাটফর্মেই শুয়ে শুয়ে রাত কাটায় তো সেখানে চুরি করতে সুবিধা হয় এমন এক চোর যে চোরের কথা মহানবী সাল্লি হাসাল্লাম বলেছেন যে আমি জাহান নামে এমন এক ব্যক্তিকে দেখলাম যে মাথা বাঁকানো লাঠিওয়ালা ছিল মাথা বাঁকানো লাঠিওয়ালা ওই যে কি ওলাটাকে আকসির মতো লাঠি আছে না সেই মাথাটা ঘোরানো থাকে এই লাঠি এইভাবে টানত টানতে টানতে সে হাজিদের সামান চুরি করতো কখনও কাপড় কখনো আর কিছু এইভাবে টেনে নিয়ে মানে বেখ্যাল ভাবে থাকলে আর কি হাতে সরাসরি হাত দ্বারা নেবে না ওই লাঠি দ্বারা টেনে নিত রসুল্লাহ সালিয়া বলছেন আমি জাহান নামে দেখলাম সে তার নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াচ্ছে নারী ভুড়ি বেরিয়ে গেছে দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে লাঠি দিয়ে হাজিদের সামান চুরি করতো লাঠির ওই বাঁক দিয়ে সামান টেনে নিত অতঃপর কেউ তার টের পেলে বলতো আমার লাঠিতে আপনার আপনি লেগে গেছে দেখছেন হিলা এটা বাহানা বলে হিলা বললাম আমার লাঠিটা এইভাবে নিয়ে যাচ্ছিলাম লেগে গেছিল ধরা পড়লে আর ধরা না পড়লে খানিক দূর তার নিজের হয়ে গেল। আর কেউ টেরে না পেলে সামানটি সে নিয়ে চলে যেত এটা হচ্ছে মুসলিম শরীফের হাদেশ নিকৃষ্ট এক চোর যে এইভাবে বাহানা করে লাঠি টেনে নিয়ে চুরি করতো তার জন্য জাহান নামে সে তার নিজের নারী ভুড়ি টেনে নিয়ে বেড়াবে আল্লাহ নবীম দেখেছেন এটা তার মানে এ শাস্তি সে ভোগ করছে বা করবে চুরির জগতে চুরির নানা ধরন রয়েছে विभिन्न भी रकम चोर रिभागर को कर्मचारी व्य कारो चेक ड्राफ्ट चूरी यूरी अर्थ व्यय ज रक्षक बनाना है तार भक्षक जनसाधारण माल चूरी रक्षक जदि भक्षक रक्षा तैना रक्षक जदि भक्षकय कड़ी रक्षा सूतरा यहाँ एक चूरी जा रक्षक बनाना हो निजे चूरी कर सरकारी कारेंट चूरि সরকারি যে কোনো মাল চুরি কারেন্ট আপনার টাঙা আছে তার আপনি রাত্রেবেলায় হোকিং করছেন কি বলে কে হোকিং করা হোকিং করে আপনি নিজের ঘরে আলো জ্বালাচ্ছেন পাকা চালাচ্ছেন অথবা মেশিন চালাচ্ছেন অথবা আপনার বিয়ে শাদি হ্যাঁ হোকিং করে বা জলসাও করা হয় তাই না হোকিং করে জলসাও করা হয় এটা তো চুরি সরকারকে ফাঁকি দিয়ে আপনি চুরি করছেন সরকার কি অনুমতি দিয়েছে সরকারের কাছে অনুমতি নিয়েছেন যদি অনুমতি নিয়েছেন সমস্যা নেই क्योंकि बिना अनुमतिते आनी रतल अंधकार जो छे आसे अपनी हुकिंग लगिए दी आपनी सरकार माल चूरी करा जन सरकार चाड़ी दे ची करा कि सरकार जो चाकी ना दे कि चूरी करबेंदी को अपनी खादर चान्स खेते ना देते अपनी चूरी करबेंटा को कथा এটা হতে পারে না আরাম বলছেন যোগ্য মানুষ বহু জায়গায় ঘুরেছ চাকরি পাওনি ইন্টারভিউ ফেল হয়ে গেছ অথবা বক্সিস দাওনি ঘুষ দাওনি ডোনেশন দাওনি তাই চাকরি পাওনি তার বদলে আমি সরকারের কাছে যত পারি মেরে নেবো বিনা টিকিটে যাত্রা করব হকিং করব সরকারের মাল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 बहु गे, मानुष खाए के पनाह चोर चूरीके अल्लाह दर्शक मंडल किश्न थके সব থেকে নিকৃষ্ট আসল চোর হচ্ছে এরা টাকা পয়সা চুরি করে তাই না কিন্তু যেটা চুরি করা সাধারণত যেমন বলে পুকুর চুরি পুকুর চুরি করা হয় তার মানে এমন জিনিস যে জিনিস চুরি করা হয় না সে জিনিস চুরি করে পুকুর চোর তেমনি সব থেকে নিকৃষ্ট চুরি করে তার শাস্তি কি নামাজ যে চুরি করে তার শাস্তি একটা শোধে নেন সামান্য একটা সোরা আপনাদের মুখস্থা আছে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 যে ঠকা ঠক রুকু করে সেজদা করে দেখবেন এক এক মানুষ নামাজ পরে যেন তার পায়ে করে না কি শুনবেন শুধু শুসু শুসু উঠে পড়লো উঠে পড়লো তো সোজা হয় উঠে দাঁড়াবে না বরং হাফ হাফ উঠে দাঁড়িয়ে আল্লাহ আকবার সেজদায় চলে গেল আবার শুসু শুসু শেষদা থেকে মাথা তুলেই সোজা হয়ে বসবে না আসলে নিয়ম কি সোজা হয়ে বসে তাই না সোজা হয়ে না বসে দিকে আল্লাহ তাকিয়েও দেখবেন না কবুল করা তো দূরের কথা তাকিয়েও দেখবেন না যে তার নামাজে তার রুকুতে সেজাতে পিঠ সোজা করে না পিঠ সোজা মানে সমস্ত হাড্ডি নিজের জায়গায় বসে যাবে সামান্য স্টপ করে তারপরে আপনি আবার সেজদায় যাবেন কিন্তু যে চোর যে নামাজ চুরি করে সে ওই যে খানিক খানিক করে সামান্য সামান্য করে নেবেন বাকিটা কি করবো অপচয় করে অপচয় করে ঠক ঠক ঠক ঠক করে খেলো বাকিটা ফেলে দিল এই যে অবহেলা অবজ্ঞা নামাজের ভিতরে এমন অবজ্ঞা অবহেলা আল্লাহ পছন্দ করেন না এমন নামাজের দিকে আল্লাহ তাকিয়েও দেখেন না কবুল হওয়া দূর কি বাত সুতরাং সব থেকে নিকৃষ্ট চোর টাকা পয়সা চুরি করে গাটি চুরি করে অলংকার চুরি করে অলঙ্কার চুরি করে জানেন আজকাল অলঙ্কারী কত আর বলবো চোর বহু রকমের চোরের কত বুদ্ধি চোরের বুদ্ধি বলে না চোর চৌষট্টি বুদ্ধি কত রকম বুদ্ধি আছে চুরি করার বিভিন্ন রকম বাহানা করে ছল ছুটো করে চুরি করছে তো সবথেকে নিকৃষ্ট চোর আপনি ঠিকই বলেছেন আমি অবশ্য ওই কথা যাচ্ছিলাম বলতে শেষকালে হয়তো বলতামও যে সব থেকে নিকৃষ্ট চোর হলো সে যে তার নিজের নামাজ চুরি করে প্রিয় দর্শক মণ্ডলী খবরদার সেই চোর হবেন না যদি আপনি অলঙ্কার ইত্যাদি চুরি না করেন নামাজ চুরি করবেন না কারণ সবথেকে বড় চোর নামাজি যে তার নামাজে রুকু সিজা ঠিকমতো করে না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন স্ল্লা নবীন মোহাম্মদ ওলা আলি ওজমাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি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 পাঠিয়ে সমর্থন থ্রি জিরো নাইন সিক্স থ্রি ফোর জিরো ওয়ান